আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট আলিমদের সাক্ষাৎকার নিয়ে কি করছেন আপনি মনে হয় আগে আমাদেরকে বলেছিলেন যে আপনি একটা বড় জামি মসজিদে দায়িত্ব পালন করেন দিনের খিদমতের সাথে জুড়িয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আমি বর্তমানে বাংলাদেশের ঢাকার সায়েন্স ল্যাবরেটরির নিউ ইলিভেন রোড মোড়ে কোনায় যে মসজিদটি আছে বড় মসজিদটি বাইতুল মামুর নাম সেখানে খতিবের দায়িত্ব পালন করছি সাথে সাথে সেখানকার সাপ্তাহিক প্রোগ্রাম সাপ্তাহিক তাফসির সেটাও করছি এবং পাশাপাশি পাশেই একটা আমি নিজে করেছি একটু ভিন্ন ধর্মী যেখানে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে একটি বড় মসজিদের আপনি খতিবের দায়িত্ব পালন করছেন আজকে আমরা একটা বিষয় আপনার কাছে স্পষ্ট হওয়ার চেষ্টা করব যে খতিব এর দায়িত্বটি কিন্তু ছোট দায়িত্ব নয় সমাজ সংস্কারে সামাজিক যে সমস্ত আসে সামনে ধর্মীয় প্রবলেম ধর্মীয় প্রবলেম এজন্য বলছি যে সমাজের অনেক প্রবলেম আছে যেগুলো আসলে আমাদের সলভ করার মতো অবস্থা থাকে না এগুলো প্রশাসনিক বিষয় রাষ্ট্রীয় ব্যাপার থাকে সামাজিক এবং ধর্মীয় অনেক বিষয়ে যেগুলো মসজিদের সাথে সম্পৃক্ত ধর্মের সাথে যেহেতু সম্পৃক্ত আর ধর্মের মূল জায়গাটা হচ্ছে মসজিদ সকলের জড় হওয়ার জায়গাটা এখানে আর তাদের সকলের নেতৃত্বেই একজন খতিব দেন এটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা একজন খতিব তিনি চাইলে ওই সমাজের অনেক কুসংস্কার নোংরামি ইচ্ছে করলে দূর করতে পারেন এবং ওই সমাজে হক সঠিক দিন শিরিক মুক্ত দিন এটা ইচ্ছে করলে তিনি প্রতিষ্ঠা করার ইচ্ছা অন্তত করতে পারেন সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ সব হানহ তাড়া তবে আল্লাহ তাহারা দেন এটা আমার বাস্তবিক অভিজ্ঞতায় বলছি এবং পাশাপাশি আমার নিজের সম্পর্কে যেমন অভিজ্ঞতা অন্যের সম্পর্কেও আমার অভিজ্ঞতা আছে তো একজন খতিবের পক্ষে আসলে খতিব একজন সমাজের সুন্দর কথা বলছেন আসলে এই আরবিতে যে শব্দটা বলা হয় আরবি ভাষায় ইমাম ইমাম ইমাম শব্দ অর্থ তো হলো কিন্তু আমার মনে হয় বাস্তব অবস্থায় আমাদের যারা ইমাম বা খতিব তারা প্রকৃত নেতার অবস্থানে থাকতে পারছেন না অনেক মসজিদ কর্তৃপক্ষের কারণেই বরং কর্তৃপক্ষের উপরে ইমামের নেতৃত্ব থাকার কথা ছিল কিন্তু তা না হয়ে মনে হয় ইমামের উপরে কর্তৃপক্ষের নেতৃত্ব অনেক জায়গায় হওয়ার কারণেও হয়তো ইমাম খতিবরা তাদের যে একটা গোটা বিকাশ ব্যবস্থাটাই এমন যে আসলে ইমাম শুধু শব্দের সাথে আমাদের সমাজ অনেক দূরত্ব তার মধ্যে বলেছেন কেমতের আগে মসজিদ কি অবস্থা হবে তো মসজিদ একটা পরিস্থিতি পরিবেশ সম্পর্কে হজরত রসুল করিম সাল্লাম একটা অনুমান দিয়ে গেছেন আমাদেরকে তিনি বলেছেন কেমতের আগে ঝাঁকঝম অনেক জায়গায় দেখি গোটা মসজিদটাই এসির আওতায় নিয়ে আসা হয় শীতাতো নিয়ন্ত্রিত কিন্তু দেখা যায় যে ওই মসজিদের খতিব বা ইমাম বা মুওয়াজিন বা খাদিম যারা থাকেন সেবক বেতন বা মানুষগুলো অসহায় সম্মান করা হয় যথাযথ সম্মান করা হয় না ফলে তারা নানানো কারণে নিজের সাংসারিক চাপের কারণে আল্লাহ এইভাবেই তো তৈরি করেছেন মানুষ এখানে খেটে খাবে আল্লাহ তার মানুষের জায়গা হয় না কিন্তু পাঁচ সালাতে মসজিদের ভিতরে দেখা যায় অর্ধেকটাই হয়তো ঘরে না তো নিশ্চয়ই এটি কোনো সন্দেহ নেই এটি মানুষের ইমানের দুর্বলতার কারণে ঠিক মতো উপস্থিত হয় না অথবা কিভাবে একটা পদক্ষেপ নিলে আপনি করেছেন অনেকে বলেই থাকে যে কিছু মুসল্লি হারানো গিয়েছে বলে অনেকেই দুষ্ট করে দিন অনেক মুসল্লি ছিল আজকে দেখছি না তারা কোথায় এটা আসলে সমস্ত মানুষগুলোর ইমানের অবস্থার উপরেই এই কাজটা ইমান যত দুর্বল হচ্ছে মানুষ নামাজ থেকে বিমুখ হচ্ছে যেহেতু জুমার দিনের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দেওয়া আছে অনেকে সামাজিক কারণেও আসে সেজন্য হয়তো জুমার দিন একটু মানুষের বেশি অবস্থা এটা নামাজ না শুধু দিনের যে কোনো ক্ষেত্রেই মানুষের আজকে অলসতা এবং দুর্বলতা আমরা দেখছি তো যদি ইমানের জায়গাটায় মেহনত করা যায় যে বিশ্বাসটা সেখানে যদি মেহনত করা যায় আখেরাতের বিশ্বাসকে যদি তার দিলের মধ্যে অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বসানোর ব্যবস্থা করা যায় মেহনত লাগবে তাদেরকে বুঝাতে হবে তাদের কাছে যেতে হবে এই জন্যে ওলামায়করাম সহ আলিমরা সহ মসজিদ কেন্দ্রিক বিশেষ করে যারা খিদমত করছেন তাদের সকলের মিলে সমাজের নেতৃস্থানীয় যারা আছেন বিশেষ করে যারা দিনদার তাদেরকে নিয়ে গোটা সমাজের মধ্যে একটু ওয়ার্ক করা দরকার খুব বেশি দরকার আজকে নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য আমরা দাঁড়িয়ে দারে যাই সামাজিক কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই একটা সমাজ থাকে সংগঠন থাকে বিভিন্ন কমিটি থাকে মালিক সমিতি থাকে ব্যবসায়ী সমিতি থাকে শ্রমিক সংগঠন থাকে আজকে মুসলমানদেরকে এক উভিত করা একসাথে নামাজের আনার জন্য কোনো সংগঠন নাই কেউ এভাবে সংগঠিত করছেন না। দায়িত্ব নিচ্ছেন না কেউ সবাই যেন বিচ্ছিন্ন রসুল সে হাদিস তো আমরা ভুলে গেছি যেখানে রসুল সাল্লাম বলেছেন যে গোটা মুসলমান তোমরা সব এক শরীরের মতো শরীরের কোনো অঙ্গে আঘাত লাগলে যেমন সারা অঙ্গ তার ব্যথা অনুভব করে আজকে মুসলমান সেই অনুভূতি থেকে অনেক দূরে সরে গেছে গোটা মুসলিম সমাজকে আজকে আমরা এক শরীর ভাবতে পারছি না একজন নামাজ পড়ছেন আর একজন টিপনি কাটছেন আর একজন পড়ছেন না যিনি পড়ছেন তাকে তিরস্কার করছেন এভাবেই কিন্তু দূরত্ব তৈরি হচ্ছে দিন দিন নিজেদের মধ্যে সম্পর্কের বেঘাত ঘটছে দিন দিন আমরা অনেক দূরে সরে যাচ্ছি সমস্ত মুসলমানকে এক মন এক দিল এক শরীর হয়ে আনার জন্যে এটা উদ্যোগ নেওয়া দরকার এর জন্যে বিশেষত আলেমদেরকে গিয়ে আসতে হবে দিনদারদেরকে গিয়ে আসতে হবে বিশেষত সমাজের যারা কর্ণধার এবং দিনদার দিনদার না হলে তো তিনি দায়িত্বটা নেবেন না তাদের এই দায়িত্বটা নেওয়া উচিত সেক্ষেত্রে আমি মনে করি বিশেষ করে যে তারা উদ্যোগ নেবেন কিন্তু মূল কাজটা করবেন আলিমরা বিশেষ করে যেহেতু সমাজের সাথে মসজিদের একটা গভীর সম্পর্ক এই মসজিদ কেন্দ্রিক হলে যেটা রসুলি করিম সাল্লাহু আলী ওসাল্লামের যুগটা যদি আপনি দেখেন তাদের সমস্ত কার্যক্রম মসজিদ কেন্দ্রিক মসজিদের নবমী কেন্দ্রিক ছিল সব কিছুই সমাজের পরিবর্তনের সমাজমুখী আখড়াত মুখী করার জন্য ওখান থেকে যদি একটা ডাক আসে আশা করি ইনশাআল্লাহ আমরা আশাবাদী ধন্যবাদ সমাজ পরিবর্তন হবে এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতির দিকে যাচ্ছি আপনারা অপেক্ষা করবেন সংক্ষিপ্ত বিরতির পর আবার ফিরে আসবো আমরা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল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 जानून बिशेश पार्थ के महान आल्लाकुमी सुप्रिया दर्शक श्रोता पर आ মহতারাম এরপর আপনাকে আরেকটি বিষয়ে জিজ্ঞাসা করতে চাই যে আলহামদুলিল্লাহ মসজিদ বলা যেতে পারে আমাদের এটা একটা সামাজিক বন্ধন দৃঢ় করার বা সামাজিক বন্ধন সুরক্ষা করার একটা মাধ্যম মসজিদ কোনো সন্দেহ নেই তো এই মসজিদের মাধ্যমেও আমরা সমাজে অনেক উন্নয়নমূলক বা অনেক ভালো আদর্শমূলক কর্মকাণ্ড আমরা কোন ব্যবস্থা নেওয়া যায় কিনা জি ধন্যবাদ আসলে মসজিদ কেন্দ্রিক দিনের সমস্ত কাজিত হওয়া উচিত আমরা বলেছি এখন সমাজে আমরবিল অত্যন্ত স্পর্শকাতর এক কাজ বর্তমান প্রেক্ষাপটে আপনি এটা আর এই হাদিসের বাস্তব রূপ যদি দিতে যান তাহলে অনেকে আপনাকে রাজনৈতিক নেতা বা কর্মী ভাবতে পারে এজন্য কাজটা অত্যন্ত সতর্কতার সাথেই করতে হবে যেন কেউ ওটা না ভাবে যে আমাদের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা আছে মসজিদকেন্দ্রিক সামাজিক কাজগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রেখেই করতে হবে কারণ সমাজে এক শ্রেণীর মানুষ বাস করেন না নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল এর মানুষরা কর্মীরা বাস করেন না সমর্থকরা বাস করেন না নানা মত নানা পথের মানুষকে নিয়েই তো সমাজ তবে ক্ষেত্রে একটু কৌশল আমাদেরকে নিতে হবে এই জন্যে যে আমর বিল মা অর্থাৎ আদেশ অসৎ কাজ থেকে বিরত রাখা বারণ করা এই ক্ষেত্রে আমরা হজরত রসুল করিম সাল আলী ওসাল্লামের হাদিসটা যদি একটু চিন্তা করি যে নাহি আনির মনকার মানে অসৎ কাজ থেকে বারণ করার অর্থটা কি যে আমি তাকে জবরদস্তিমূলক আটকাবো জোর খাটাবো শক্তি প্রয়োগ করব লাঠি নিয়ে যাব এমন কিছু নবীজি সাল্লিসাল্লাম বলেছেন মানু মুন কারণের ব্যাখ্যা আমি মনে করি হাদিস থেকে আমরা বুঝে নিব যে অসৎ কাজ থেকে বিরত রাখার অর্থটা কি তিনি বলছেন তোমাদের মধ্যে যদি কেউ কোনো অপরাধ দেখো অন্যায় দেখো ফল ইউর হু বিয়াদি তাহলে সেটাকে তোমরা হাত দিয়ে পরিবর্তন করো শব্দ কিন্তু পরিবর্তন কিন্তু এই পরিবর্তনটাকে আমরা প্রতিরোধ দ্বারা পরিবর্তন করে নিয়েছি আল্লাহ রসুল সাল্লিশ অপরাধকে পরিবর্তন করো তাীর লিওগাই মানে জায়গায় আসো জি সিওর যে কোথাও যদি অন্যায় দেখেন আপনি সে অন্যায়ের জায়গায় যারা অন্যায় করছেন আপনি ওই জায়গাটাতে এমন কিছু করেন যে ওই অন্যায় ছেড়ে মানুষ আপনারটার মধ্যে আসে আজকে ধরুন আজকে যুবক শ্রেণী নানা রকম অপরাধমূলক প্রোগ্রাম করে তারা গান বাদ্যানা রকমের আজকে আপনি সামাজিক ভাবে যদি সেটাকে প্রতিরোধ করতে যান মসজিদ কেন্দ্রিক তাহলে আপনার মসজিদটা সমাজের কিছু নিকৃষ্ট মানুষের রোশের কারণ হয়ে দাঁড়াবে বিশেষ করে মসজিদকে তো আর কিছু করতে পারবেন আল্লাহর ঘর বিশেষ করে মসজিদের সাথে যারা তাদের কর্মজীবনকে লাগিয়ে রেখেছেন না গিয়ে এটা দাওয়াতের একটা হেকমা আমি মনে করি এটা একটা প্রক্রিয়া দাওয়াত এভাবেই করা উচিত যেহেতু রব আলম নিজেও বলেছেন যে যারা দায়িত্বশীল বা যারা ইমাম বা খতিব রয়েছেন তারা ক্ষমতা প্রয়োগ করে অন্যায়ের প্রতিবাদ করবে এমন নয় না তাদের পক্ষে সম্ভব নয় তারা মৌখিকূলক কথা দিয়েও তো অন্যায়ের প্রতিবাদ বা অন্যায়ের প্রতিরোধের জন্য ব্যবস্থা নিতে পারে নিতে পারে এবং সেটাও যদি না হয় আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম তারও অপশন রেখেছেন যদি পরিবেশ সমাজ অবস্থাটা এমন হয় যে সেটাও অসম্ভব বলাও অসম্ভব অনেক ক্ষেত্রে হয় তবে দেখা যায় যে আসলে আমরা অত্যন্ত আরেকটা বিষয় বললেন যে মসজিদ সকল রাজনীতি থেকে উর্ধে থাকতে হবে কিছু শ্রেণীর মানুষ বলেন যে ইসলামের রাজনীতি নেই মানুষ বর্তমানে রাজনীতির যে চিত্র দেখে তো তাদের বক্তব্য ঠিকই আছে মানে এই রাজনীতি কখনো ইসলাম আমি মনে করি তাদের বক্তব্যটা ঠিকই আছে যে ইসলামের রাজনীতি নেই মানে তারা যে রাজনীতিটার সাথে পরিচিত এই রাজনীতি তো আসলেও ইসলামী নেই হানাহানির রাজনীতি ইসলাম না আপনি হাজার মিয়া রদিয়াল্লাহ তাল আনহুর ইতিহাস যদি সামনে আনেন তিনি যখন রোমানদের সাথে তার যুদ্ধ চলছে এদিকে মদিনার খেলাফতফা কেন্দ্রিক হাজতে আলী রদিয়াল্লাহ তাল আহরুর হাতে তখন রোম সম্রাট মোয়াবিয়ার রদি আল্লাহ তাল আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন প্রস্তাব পাঠিয়েছেন যা আপনি যদি চান আমি আলীর উপর হামলা করে তাকে শেষ করে দিই দেখেন আজকে সমাজ এটা চিন্তা করা উচিত যে আমাদের পারস্পরিক বিবাদের কারণে সুবিধা কারা নিতে চায় কেন নিতে চায় রোম সম্রাট কিন্তু এখানে আদালতে মোহাবিয়ার রদিয়াল্লাহ তাল আনহুকে সাপোর্ট করার জন্য সহযোগিতা করার জন্য এই প্রস্তাবটা দেন নাই তিনি দিয়েছেন ইসলামকে শেষ করার জন্যেই রোম সম্রাটের ওই প্রস্তাব শুনে মোহাবিয়ার রদিয়াল্লাহ তালহু যে উত্তর পাঠিয়েছেন তিনি বলেছেন যে খবরদার তুমি যদি আলীর রদিয়াল্লাহ তালহুর উপর হামলা করো আলীর উপর হামলা করো তাহলে আলী যাদেরকে নিয়ে তোমার বিরুদ্ধে প্রতিরোধে দাঁড়াবে তার সবার সামনে তুমি আমি এই যে পারস্পরিক পারস্পরিকতা আমাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে কিন্তু সেটা কেন যাবে ভিন্ন মত থাকতে পারে পরমত্তি আপনি ওই বিষয়টাই বলবেন যে আসলেই তাহলে ইসলামে কি রাজনীতি নেই না অবশ্যই রাজনীতি মানে যদি হয় গোটা রাজ্যকে নিয়ে আমার চিন্তা ভাবনা জি তাহলে ইসলামই তো এটা করেছে ইসলাম যেহেতু একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম শুধু তার নিজের রাজ্যকে নিয়ে ভাবেনি হাজার এবং সাহাবাহের জীবন যদি আপনি দেখেন তারা শুধু ওই মক্কা মদিনা কেন্দ্রিকই তাদের বিচরণ ছিল না থাকলে আজকে ইসলাম আমরা পেতাম না গোটা বিশ্বকে নিয়েই তাদের চিন্তা আজকের রাজনীতি যেমন সীমাবদ্ধ সংক্ষিপ্ত ইসলামের রাজনীতি নেই এই কথাটা নয় শুধু ইসলামের রাজনীতি নির্দিষ্ট ভূখণ্ডের জন্য এটা আমরা বলবো এখনো যদি তারা মনে করেন যে এই হানাহানির রাজনীতি এটা অবশ্যই ইসলামে নেই আমরা সাধুবাদ জানাই আর যদি তারা বলতে চায় যে ইসলামে শুধু মসজিদে নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকবে এগুলি কেন তাহলে বলবো যে সংকীর্ণ করে ফেলা মানব জীবনের সমস্ত সাইটের জন্য অবশ্যই যে এক ইয়াহুদি হজরত সালমান বিদ্রুপ করে বলছিল যে তোমাদের নবী যে তোমাদেরকে বাথরুমে যাওয়ার পদ্ধতিও শিখায় মানে এমন ছোট কাজও যে নবী শিখায় তিনি তো নবী হতে পারেন না নবী তো বড় বড় কাজ শিখাবেন গুরুত্বপূর্ণ বিষয় শিখাবেন নামাজ শিখাবেন রোজা শিখাবেন বাথরুমে যাওয়ার সিস্টেম কেন শিখাবেন হজরত সালমানে ফার্সিরতিহালানহু কি উত্তর দিয়েছেন আর একটু আগ বাড়িয়ে যে শুধু বাথরুমে যাওয়ার সিস্টেম নয় কিভাবে বসতে হবে কোন দিকে মুখ দিতে হবে কোন দিকে পিঠ দিতে হবে কয়টা পাথর ব্যবহার করতে হবে মানে তিনি বুঝাচ্ছেন যে তুমি যতটুকু পর্যন্ত ছিলে আমাদের নবীর শিক্ষা অতটুকু পর্যন্ত নয় এর ছোট ছোটোখাটো বিষয় যেগুলো আছে আমাদের নবী আমাদেরকে সে বিষয়গুলো শিক্ষা বিষয় শিক্ষা দেয় এর থেকে কি বোঝা যায় যে ইসলাম শুধু মানুষের জন্য নামাজ শিখার জন্য ইসলাম আসেনি এটা ইসলামের একটা ব্যবস্থা শুধু রোজার তালিম দেওয়ার জন্য শুধু হজের তালিম দেওয়ার জন্য বা আমাদের কাছে যেগুলো সাধারণত অবাদত আমরা মনে করি শুধু এই জায়গায় সীমাবদ্ধ নয় মহাশারা পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যবসা বাণিজ্য অফিস আদালত কোথায় নাই কোথায় হজরত রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের সুন্না নাই আদর্শ নাই কিন্তু আমরা তাকে দুর্ভাগ্যজনকভাবে হলেও বলতে হয় যে আমরা তাকে আদর্শ হিসাবে গ্রহণ করিনি বলে আজকে আমাদের বক্তব্যটা এমন এটা একটা কুফুরি বক্তব্য আমি মনে করি এটা এই জন্যই কুফুরি বক্তব্য যে যেখানে আল্লাহ সুবাহানো তালা গোটা সমাজের জন্যে রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে পাঠিয়েছেন আল্লাহ কী বলেছেন ওমা আর রহমাতলিল আলমিন আপনি গোটা জাতির সমস্ত মানুষের জন্যে বিশ্বের জন্য বিশ্বের জন্যে আপনি হচ্ছেন রহমত স্বরূপ তো গোটা বিশ্বের মানুষের জন্য কি নামাজ আছে রোজা আছে কিছুই নাই তার মানিটা কি গোটা বিশ্বের মানুষ চলার জন্যে যে যে অবস্থায় আছে যদি সঠিক পথ কেউ অবলম্বন করতে চায় সেটা রয়েছে আপনার মধ্যে আপনার কাছ থেকে যেন তারা সেটা নেয় গ্রহণ করে সেই ইসলামের নবী সাল আলী ওসাল্লামের ধর্মটাকে আপনি শুধু আমাদের সাথে সম্পৃক্ত করে ফেলবেন এটা সংকীর্ণ করে ফেলা ইসলামকে এটা বিদ্রোহ একরকম আল্লাহর সাথে দিনের সাথে সরিয়ার সাথে আল্লাহর যে উদ্দেশ্য যে মাকসাদ যে নিজাম তার বিরুদ্ধে নিজের অবস্থান প্রকাশ করা চ্যালেঞ্জ জানানো আমরা মনে করি এটা একটা কুফুরি মতবাদ এই কথা যারা বলেন ইসলাম গোটা সমাজের জন্যই আলহামদুলিল্লাহ ধন্যবাদ মহাতারাম আপনার সুন্দর জবাবের জন্য তাহলে আসলেই এই ধরনের বিশ্বাসগুলি মানুষের কারণ হতে পারে ইসলাম মানি আমাকে ঘরে আবদ্ধ করার একটা ব্যবস্থা বিশেষ করে আমাদের মা বোনরা তারা এটা মনে করে যে ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া বা ইসলামকে নিজের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার অর্থটা হচ্ছে আমার স্বাধীনতাকে শেষ করে ফেলা আমাকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলা এবং নিজের সমস্ত মত প্রকাশ করার জায়গাটা শেষ করে ফেলা বন্ধ করে ফেলা এটাই মনে করা হচ্ছে এটা ওই জায়গাটা গোড়াটাই সমস্যা আসলে আমি ইসলামকেই চিনলাম না জানলাম না আদালত রসুল করিম সল্লু আলী আসাল্লাম নারীদের জন্যে কি ব্যবস্থা রেখে গেছেন আল্লাহর থেকে আদিষ্ট হয়ে সেটা আমার জানা নেই আমরা বলিনি কখনো যে কেউ ঘরের মধ্যে বসে থাকুক আবদ্ধ হয়ে থাকুক শুধু বলা হয়েছে শালীনতার সাথে পর্দার সাথে বের হওয়ার জন্য এটা তার সম্মানের জন্য তার হেফাজতের জন্য আপনার কাছে আবারও আমরা আসবে সময় সুযোগ হলে তো আজকে আর সময়ে দীর্ঘ পাচ্ছি না আমরা আমরা শেষ পর্যায়ে এসে গেছি আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর সাক্ষাৎকারের জন্য আপনাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে এসেছিলাম সময় আমাদের শেষ পর্যায়ে বিদায় নিতে চাচ্ছি হওয়ার তো অভিযান করুন আমিনামালিক a uh -huh. ধর্মত্ত্বের কোষ্ঠী পাথর সুরা ইকলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইকলাস হলো লিটমাস টেস্ট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 আর কোন কিছুই নাই সহি তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর কে করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো